আসসালামাইকুমুল্লাহ আশ্রফিল ও বাদ দর্শক আমরা আলোচনা করছিলাম ইমাম আবু রচিত বয়ান আগিদার বর্ণনা বাংলা ভাষায় যা ইমাম তহবির আগিদানা বিখ্যাত এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন বাজি আমরা পুনরুত্থানের উপর ইমান রাখি ওয়াজাইল আমাল ইয়াম কেয়াম কেয়ামতের দিন মানুষের আমলের তারা প্রতিদান পাবে এর উপর আমরা ইমান রাখি এবং তিনি বলছিলেন যে আর দল হিসাব সহ অন্যান্য জিনিসগুলো আলোচনা করেছেন অর্থাৎ কেয়ামতের মাঠে কি হবে না হবে সেটারও আলোচনা করেছেন এবং সেটার উপর ইমান রাখি সেটা তিনি উল্লেখ করেছেন আমরা গত পর্বে এই বিষয়টি আলোচনা করছিলাম যে কেয়ামতের উপর যে ইমান সেটা আনতে হলে কেয়ামতের নামগুলো সম্পর্কে আগে জানতে হবে আল্লাহ তালা কোরআনে কারিমে কেয়ামতের বিভিন্ন নাম উল্লেখ করেছেন তার মধ্যে গত পর্বে আমরা প্রায় পনেরোটি নাম উল্লেখ করেছি আজকে আমরা আরও কয়েকটি নাম উল্লেখ করবো এবং কেয়ামতের এই নামগুলোর কেন আল্লাহতলা বলেছেন এই নামগুলো দিয়েছেন সেগুলো ব্যাখ্যা করবো কেয়ামতের পরবর্তী যে নামটি কোরআন এবং সুনায় আসছে সেটা হচ্ছে ইয়োমুল হলুদ স্থায়ী আর কোন দিন নেই আল্লাহাল বলছেন উদ খুলু জান্নাতে তোমরা প্রবেশ করো শান্তির সাথে দয়ালি কমুল হলুদ এই হচ্ছে হলুদ চিরস্থায়ী দিন অর্থাৎ এর পরে আর কোন দিন আসবে না অর্থাৎ দিন শেষ হয়ে গেছে এটাই সর্বশেষ দিন দিনের পর রাত হলে দিন শেষ হয় কিন্তু সেটা এমন দিন যে দিন আর দুনিয়ার দিন শেষ হয়ে গেছে আকরার দিন শুরু সেই দিনের কোনো শেষ নেই এ দিন চলতেই থাকবে কখন কখনো কেউ দিনের শেষ আর দেখবে না এত দিন অর্থাৎ এত স্থায়ী দিনটি এই দিন আল্লাহ যারা জাহান্নামে স্থায়ী হবে এটাই আল্লাহ যারা কুফুরি করেছে এবং আল্লাহ তাল আয়াত সমূহে মিথ্যারোপ করেছে তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে আল্লাফি আর যারা যাদের চেহারা শুভ্র হবে তারা আল্লাহর রহমতে থাকবে তারা সেখানে স্থায়ী হবে অর্থাৎ প্রত্যেকে স্থায়ী হবে ইমানদারও জানাতে স্থায়ী হবে কাফেরও জাহা স্থায়ী হবে এই জন্য স্থায়ী হওয়ার কারণে এই দিনটির নাম হচ্ছে ইমুল হলুদ চিরস্থায়ী দিন এই দিন কখনো শেষ হবে না আরেকটি নাম এই কোরআন করিমে আল্লাহ উল্লেখ করেছেন কেয়ামাতের ব্যাপার হচ্ছে বাংলা ভাষায় হিসাব নিবেন আল্লাহ তালা কড়া ক্রান্তি দাররা রায় পরিমান সরিষা পরিমাণ যত কমই হোক না কেন আল্লাহ তালা প্রত্যেকটা জিনিস হিসাব নেবেন আল্লাহ তালা কোরআন কারিমে যখন বলেছেন যারা আল্লাহর রাস্তা আল্লাহ রাস্তা থেকে মানুষদেরকে করে পদ ভ্রষ্ট হিসাব, তাদের জন্য থাকবে কঠোর শাস্তি কারণ তারা হিসাবের দিনকে ভুলে বসেছে হিসাবের দিন তাদের এই কর্মকাণ্ডের হিসাব তাদেরকে দিতে হবে এই জন্য আল্লাহ তালা বলছেন অক আলাম মুসাই আলাহিসাম বলেছিলেন ইন্নি অরজ তু বেব্বি ওর্বি কুম মিঙ্কুল হিসাব আমি আমার আমার রব এবং তোমাদের রব তার কাছে আশ্রয় নিচ্ছি এমন প্রত্যেকটি অহংকারী থেকে যে আ আসাবের দিন ইমান রাখেনা অর্থাৎ ফেরাউনের আক্রমণ থেকে ফেরাউন বলছিল তাকে শাস্তি দিবে কিন্তু তিনি বলছেন যে আমি আল্লাহর আশ্রয়ে আছি রবের আশ্রয় আছি তোমাদের রব আমার রব তিনি যে তিনি প্রত্যেকটি মোতাক্কের অহংকারী যারা আল্লাহ আিসাবের দিনের ইমান আনে না তাদেরকে তিনি আল্লাহ নির্দেশনার বাইরে যেতে পারে না এজন্য তিনি তার সাহসী ভূমিকা পালন করেছেন এই জন্য সেই দিন হিসাব আল্লাহ তালা প্রত্যেকের নিবেন হাদিস আসল্লা বলেছেন মা মিকুম আহাদুমান তোমাদের প্রত্যেকে আল্লাহর সাথে কথা বলবে তার মাঝে এবং তোমাদের মধ্যে কোনো অনুবাদক থাকবে না অর্থাৎ মাঝখানে অনুবাদক দিয়ে বুঝেই দিতে হবে এরকম নয় প্রত্যেকের হিসাব বুঝতে পারবে তার কী হিসাব এমন ভাষা হবে যে ভাষা প্রত্যেকের এই বোঝার থাকবে এবং প্রত্যেকের সেই ভাষা অনুসারে আল্লাহর সাথে কথা বলবে কি হয়েছে না হয়েছে বিভিন্ন বর্ণায় আসছে যে আল্লাহ তালা তাদেরকে ডাকবেন ডাকে বলবেন যে তুমি এই করেছো এই করেছো এবং সে অনেক সময় স্বীকার করবে আল্লাহতারা তাকে ক্ষমাও করে দিবেন কাউকে আর কাউকে স্বীকার করার ফলে তাকে শাস্তিও দেবেন এসবেই এই জন্য যে আল্লাহ তালা তাদের হিসাব নেবেন আমাদের আরেকটি নাম হচ্ছে আল ওয়াকা এই নামটি আল্লাহ তালা কোরআন উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন ইজা ওয়াকা তিল ওয়াকা যখন ঘটনা যা ঘটার তা ঘটে যাবে কাশীর ইমনাকাসীর রহমাল তিনি বলেছেন এই এই দিনটির নাম ওয়াকা হয়েছে এই জন্য যা অবশ্যই ঘটবে অবশ্যমভাবে ঘটবে এই জন্য যেটা হবে এবং অস্তিত্ব আসবে এই জন্য সেটা নাম হচ্ছে ওয়াকা কারণ আরবরা সাধারণ ওয়াকা বলা হয় যা ঘটবে যা ঘটার ছিল এবং যা ঘটবে সেটাকে আল্লাহরা ওয়াকা বলে এই জন্য আল্লাহ তালাকে কে আমাদের আরেক নাম দিয়েছেন ইয়মুল নাম দিয়েছেন ওয়াকা নাম দিয়েছেন অর্থাৎ এটা ঘটার দিন যা ঘটবে এতে কোনো সন্দেহ করার কিছু নেই আরেকটি নাম হচ্ছে কে আমাদের ইয়মুল বাড়ির অর্থাৎ ধমকির দিন যেদিন শাস্তির দিন সেদিন আল্লাহ তালা সেদিন আল্লাহ তালা মানুষ থেকে তার মানুষকে শাস্তির যেদিনের ভয় দেখিয়ে ভয় দেখাচ্ছেন সেই দিনটি হচ্ছে ইমুল ওয়ারিদ কোরআনে কারিম আল্লাহ তালা বলছেন অনুফেখা সুর দয়ালিখি অমুল ওয়ারঈদ আর সিঙ্গায় ফুৎকার দেয়া হবে আর হচ্ছে ধমকির দিন যে যেই ধমক আল্লাহতালা তার বন্ধদেরকে আগে দিয়েছেন যে তোমাদেরকে শাস্তি দেব সেই ধাস্তির দিন আহ তারা তার দিনের বিরোধিতা করবে ইমানের বিরোধিতা করবে কোরআন সুন্নার বিরোধিতা করবে তাদেরকে আল্লাহ তালা শাস্তি দিচ্ছেন শাস্তি দিবেন শাস্তির ধমকির দিন যেটা আল্লাহ বাস্তবায়ন করে দেখাবেন এই জন্য সেই দিনের নাম হচ্ছে আরেকটি নাম হচ্ছে আল্লাহ তালা উল্লেখ করেছেন কোরআনে কারিমা আল্লাহ তালা বলছেন ও আন্দির হুম ইউম আল আহ জিফাতে ইদুল কুলুবাজ আর তাদেরকে ভীতি প্রদর্শন করান নিকটবর্তী সেই দিনটি যা অনেক নিকটে এসে গেছে যেদিন সেদিন কি হবে সেদিন কিছু অন্তর থাকবে কিছু অন্তর তাদের তাদের কন্ঠাগত অবস্থায় থাকবে কাউ তারা নিজেদের ক্রোধকে প্রশমিত করতে করতে হবে তাদেরকে কিছুই করতে পারবে না তারা চেষ্টা করলেও আল্লাহ তালার আল্লাহতালার সেই নির্দেশনার বাইরে যেতে পারবে না সেদিন সেদিন আল্লাহ তালা সেটা নাম দিয়েছেন ইয়মুল আহেফা কারণ সেটা অনেক নিকটে বেশি দিন না বেশি দিনে কাছে এই জন্য ইয়াম আজেফা নিকটবর্তী দিন হিসাবে সেটা আল্লাহ ঘোষণা করেছেন কোরআন কারিমন আল্লাহ বলেছেন আজিফাত আজেফা যা নিকটবর্তী হওয়ার তা নিকটবর্তী হয়ে গেছে এটাকে আল্লাহ ছাড়া কেউ এটা সম্পর্কে জানে না এটাকে কেউ উদ্ধার করতে পারবে না সেটা কোন দিন হবে এই অর্থ আরেক অর্থ হচ্ছে সেই দিন সেই দিন আল্লাহ ছাড়া কেউ তাকে উদ্ধার করা থাকবে না যখন সেদিন এসে যাবে এই দুটি অর্থেই সেটা হচ্ছে ইয়মুল আহেফা নিগরবর্তী দিন এই কে আমাদের আরেকটি নাম উল্লেখ করা হয়েছে কোরআন একাডেমি এটা ইয়মুল জাম অর্থাৎ য সমস্ত মানুষ সমস্ত মানুষকে একত্রিত করার দিন যাতে করে আপনি উম্মল কোড়া অর্থাৎ মক্কাবাসী এবং তার আশেপাশের মানুষদেরকে ভীতি প্রদর্শন করাতে পারেন কারণ সমস্ত জনপদের মূল হচ্ছে মক্কাতুর মকরমা মক্কাতুর মকরমা থেকে সমস্ত দুনিয়ার মানুষ প্রসার লাভ করেছে সুতরাং এই জন্য উম কোরআন হাওলা বলতে সারা দুনিয়া বুঝাচ্ছে অর্থাৎ সারা দুনিয়ার মানুষদেরকে আপনি কোরআন দিয়ে ভীতি প্রদর্শন করাবেন এই জন্য আল্লাহ করেছেন আর তাদেরকে ভয় দেখাবেন একত্রিত করার দিনের যে দিনের কোন সন্দেহ নেই কারণ আল্লাহ তালা সমস্ত মানুষকে সেখানে একত্র করবেন অন্য আয় আল্লাহ বলছেন হচ্ছে এমন একটি দিন যেদিন সমস্ত মানুষকে যে দিন যেদিন একত্রিত করা হচ্ছে আল্লাহ তুমাল বাস্তব ঘটেবে যা দেখেই দিবে সত্য মিথ্যা যারা সত্য মিথ্যা সবই প্রকাশ হয়ে পড়বে এবং যারা ভালো কাজ করেছে তাদের জন্য জান্নাতে যে ওয়াদ আল্লাহ করেছেন সেটাও প্রকাশিত হবে সেটা সেটা হবে এবং সেটা ঘটে যাবে এবং যারা খারাপ কাজ করে যাদের জাহান নামে যে ব্যবস্থাপনা রেখেছেন সেটাও তারা দেখতে পাবে হক বাস্তবভাবে তারা চোখের সামনে দেখতে পাবে ইমাম বোকাইর রহমতুল্লাহ আলাই তার কিতাবে বলেছেন যে এটাকে হাক কাজ বলা হচ্ছে যে সেদিন সবাব দেওয়া হবে বাস্তবে এবং সেদিন সমস্ত কাজ স্পষ্টভাবে দেখেই দেওয়া হবে যে এটাই হচ্ছে তোমাদের যা ওয়া দা হক देखे नाओ जा जा दे दे से हक और जरा जहाार नाम जा तुम्हारे जो वादा करो हक जो तुम्हारा देखे राख योम सामने से जहां नाम आसा हम ए दिन की नाम हम हम यो मुत्तल यो मुत्तला तलाकर हम सतर दिन অনেক উপরে উঠান এই জন্য তিনি রাফিউদ্দার একটি নাম জুল আরশ তিনি আরশের অধিপতি ইউলক রু হামিনিয়া আলাম তিনি রু নাজিল করেন যার পক্ষ পক্ষ থেকে যাকে যার উপর ইচ্ছা এ রু বলতে বুঝাচ্ছেন নুরুল ইমান তার পক্ষ থেকে যার উপর ইচ্ছা তার উপর তার উপর ইচ্ছা তাকে তিনি সম্মানিত করেন তার বান্দাদের মধ্য থেকে কি জন্য দেন তিনি লিওনজরা ইউমতালাতে করে ভীতি প্রদর্শন করান যে যেদিনে সবাই একত্রিত হবে যে যেদিনে সবাই সম্মিলন ঘটবে সম্মিলন দিনের পরের আগের এবং পরের আদম থেকে শুরু করে তার সর্বশেষ সন্তান পর্যন্ত সময় সবাই সেদিন একত্রিত হবে এই জন্য নাম হচ্ছে সমস্ত বান্দারা সেদিন একত্রিত হবে আরেক নাম হচ্ছে ডাকার দিন যেদিন ডাকবে মানুষ ডাকবে আল্লাহ মানুষদেরকে ডাকবে আর মানুষও পরস্পরের মধ্যে আহ্বান করবে একে অপরের কাছে যাবে ডাকবে যে ছেলে আমাকে কিছু জিনিস দাও আমার বিপদে আছি মিস্ত্রি যাবে স্বামীর কাছে স্বামী স্ত্রীর কাছে যাবে কিন্তু প্রত্যেকে পালিয়ে বেড়াবে ইউ মিয়াফের রমার উমিন আখি ওম হেওয়ি ও সাহেব প্রত্যেকে তার অবস্থা নিয়ে থাকবে কিন্তু সেদিন পরস্পর আহ্বান থাকবে আল্লা তালাও ডাকবেন তিনি ডাকবেন যে আস সেদিন এই হিসাব নিকাশের জন্য তোমরা আসো আর জান্নাতিরা জাহান্নামিদের ডাকবে জাহান্নামিরা জান্নাতিদেরকে ডাকবে আরাফ যারা থাকবে তারাও পর একে অপরকে ডাকতে থাকবে এই জন্য এই দিনের নাম হচ্ছে ইউম উত্তানাদ ইউ মু বা আহ্বানের দিন সে দিন আল্লাহ তালার আল্লাহ তালার কেয়ামতের মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে এবং তারা দেখবে বলে পরস্পরকে নাম দিয়েছেন ইউম উত্তানাদ আহ্বানের দিন আরেকটি নাম আল্লাহ তালা এই দিনে দিয়েছেনগাবুন তাগাবু অর্থ হচ্ছে এ ঠকে যাওয়ার দিন যেদিন প্রত্যেকে ঠকে যাবে তোমাদেরকে আল্লাহ বলছেন যে তোমাদেরকে জমার দিনে আমি একত্রিত করবো তারপর বলছেন আল্লাহ তাদও উত্তাগা বন এ হচ্ছে ঠকার দিন প্রত্যেকেই বলছে আমি তো ঠকে আসছি হায় আমি যদি দুনিয়াতে আমল করতে পারতাম তোরা আরো উপরে জান্নাতে যেতে পারতাম আর জাহান্ন মিরা তো বলবেই যে আমি তো ঠকেই গেছি কারণ আমার তো আর কোনো কিছু করার নেই এখন আমি শুধু বলতে পারি যে আমার দুনিয়ার জীবনটা শুধু আমাকে আমাকে পরি করেছে দুনিয়ার জীবনে আমি শুধু ঠকেই এসেছি আমি কোনো কিছু লাভবান হতে পারিনি যদিও আমি মনে করছি দুনিয়ার জীবনে যে আমি লাভবান और इमान दे, दे के ठके से मन करतेमानदाराई लाभवान से तरह लाभवान से ठके गेसिमानदारा मन कर ला हाँ दुनिया जीवन चाकचिक्क्य भूलिए दिए सठीक पथे चलते परि हक चलते पर सठा अमल करते हैं आज ये अवस्था हो भलो अवस्था थतम यह दिन नाम हो दिन ना यो मन सूतरा क्या नाम নামের কোনো নামের যে এতগুলো নাম এই নামগুলো যে এত বেশি নাম করা হচ্ছে নামের প্রত্যেকটা নামের পিছনে নামকরণ আছে কারণ আছে। এ কারণগুলোর কারণগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় যে কেমত কত ভয়াবহ হবে এবং কেমতের দিনের জন্য কত বেশি কেমতের দিনের জন্য কত বেশি প্রস্তুতি আমাদের অবলম্বন করা উচিত তা আমাদের স্পষ্ট স্পষ্ট করে এর বাইরে কিছু নাম আছে যেগুলো अर्थ नाम नय से गोचे गुण बचक नाम किसम आल्ला हाफेदा तो राफे जेम एक दिन जे दिन किसु मानु नीचे उठावे किसु मानु के ऊपर उठा क्या यमा आब যে ঠিকানার দিন অর্থাৎ সর্বশেষ দিন কোথাও বলেছে দিনা যেখানে বলা হয়েছে কখনো নাফখা শীত ফুতকারের দিন বলাছে হচ্ছে কোথাও জাল জালা বলা হচ্ছে কোথাও কোথাও বলা হচ্ছে ইয়মু সাদা মানুষ যে বিভক্ত হওয়ার দিন কোথাও বলেছে মানুষের ভাগের দিন কোথাও বলছে জাল কিমুর না ফাইজা নাকুর নাকুরের দিন বলা হচ্ছে অর্থাৎ সিঙ্গিয়া ফুৎকারের দিন বলা হচ্ছে কোথাও বলা হয়েছে পুনরুদ্ধারের কথা কোথাও নাদা নাদামার দিন হাসরাতের নাদামা সেখানে আসবে অর্থাৎ পরস্পর লজ্জিত হবে এবং এই জন্য তার মধ্যে তার মধ্যে তার লজ্জা যখন ছড়িয়ে পড়বে চতুর্দিকে আফসুসের দিন সেদিন আল্লাহ তালা কোরআনকারী বলে দিয়েছেন কোথাও কোথাও বলা হয় সাল্লাহ সারায় গোপন জিনিস গোপন ভেদ প্রকাশিত হয়ে পড়বে কখনো বলা বলেছেন আল্লাহ তালা যেদিন যেদিন কোনো কিছুর মালিক মানুষ হবে না কোথাও বলা হয়েছে মানুষ যেদিন দাহানা মেঝে ধাক্কা দিয়ে ফেলা হবে কোথাও বলা হয়েছে মানুষ মানুষের চক্ষু সমূহ আহ হবে মানুষ যেদিন মানুষের মানুষের সম্পদ এবং সম্পদ সন্তান কোনো কাজে লাগবে না আবার বলা হয়েছে যেদিন মানুষ আল্লাহর কাছে কোনো কিছু গোপন করতে পারবে না আবার বলা হয়েছে ইয়মুল্লা যেদিন সেখান থেকে ফিরে আসার কোন সুযোগ থাকবে না এবং বলা হয়েছে কোথাও যেদিন বেচা কিনা নেই যেদিন কোনো বন্ধু বান্ধব নেই যেদিন কোনো সন্দেহ নেই এভাবে আল্লাহতালা এই নামকে এত বেশি পরিমাণে উল্লেখ করেছেন কোরআনে কারিমে তা প্রমাণ করে যে এই নামটি আসলে এই দিনটি আসলে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং অত্যন্ত ভয়াবহ দিন এবং যেই দিনের পরে আর মানুষের কিছু করার থাকবে না আগে থেকে এই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার আগে থেকে দরকার কোথাও কোথাও আল্লাহ বলেছেন মি কাত মানুষের জন্য এটা মিকাতের দিন নির্ধারিত সময়ের দিন কোথাও বলেছেন নব্বা কালাবিল মের সাদা আল্লাহ তালা সেটার জন্য তোমাদের জন্য সেটার জন্য আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন যে এই ঘটবেই সুনির্দিষ্ট এই দিনগুলো সবই প্রমাণ করে যে মানুষের উপর ভীতিপ্রদয় সেই দিনটি আসবে এর জন্য মানুষ আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত এই জন্য আগে থেকে মানুষ কি করবে সে ব্যাপারে মানুষ সাবধান থাকা উচিত সময় দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম কেয়ামতের নামগুলোর উপরে যে কেয়ামতের কত নাম এসেছে আমরা বলেছিলাম যে অন্তত পঁচিশ থেকে তিরিশটি নাম সুস্পষ্টভাবে নাম হিসেবে আসছে এর বাইরে কিছু নাম এসেছে যেগুলো গুণবাসক নাম যেগুলো আমরা উল্লেখ করেছি কারণ কেয়ামত কীভাবে সংঘটিত হবে এখন আমরা সেটা উল্লেখ করবো আমরা এর आगे उल्लेख कर दुनिया हासड़े मानुष एकत्रित तक सिंगाय फुतकार देवे ये सिंगाए फुतकार विषय आलोचना करते चाची सिंगुकार विषय तला कुरान करिम को दिए इच्छे ध्वसात्कटी फुतकार आल्ला तला कुल्लोमनाफान कुल्लोमनालिफान ओय काब्बी कुलजालम पृथ्वी रूप के जये सब ध्वस हो जाए সব ধ্বংস হয়ে যাবে ধ্বংসের ফুঁতকাঠটি আরম্ভ হবে কিন্তু সেখানে আল্লাহ এবং তার জন্য যা করা হবে সেটা অবশিষ্ট থাকবে কোরআনে করিম আল্লাহ অন্য জায়গায় বলেছেন কুল্লুসইন হবই ধ্বংস হবে তবে তার উদ্দেশ্যে যা করা হবে তা ধ্বংস হবে না এবং আল্লাহ তালা তাঁর চেহারা এবং তার সত্তা এবং তিনি যা চাইবেন তা ব্যতীত সবই ধ্বংস হয়ে যাবে কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন আর সিংগায় ফুতকার দেওয়া হয় তোমরা কি শুধুমাত্র অর্থাৎ এরা কি শুধুমাত্র একটি সুঙ্গায় ফুতকার অপেক্ষা করছে তা খুজোহম ইয় তারা এই সিঙ্গায় ফুতকার সিঙ্গা ফুটকা তাদেরকে পেয়ে বসবে এমন অবস্থায় যে তারা ঝগড়া ঝাড়িতে থাকবে ইয়া বর্ণায় আয়াতিমুন একই অর্থ অর্থাৎ তারা ঝগড়া ঝাড়িতে থাকবে তখন আল্লাহ তালা বলছেন ফালা ইয়স্তা তখন তার ওসিয়ত করার সময় পাবে না ও আহলিমিয়ার জন তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সময় তাদের থাকবে না আল্লাহ এই যে সিঙ্গে ফুৎকারের বিষয়টি বলেছেন হাদিসে পর সিঙ্গায় ফুটকার দেয়া হবে তারা যেই শুনবে সেই অবস্থাটি অর্থাৎ এশুয়ে সেই শুনবে যে সিঙ্গায় ফুৎকার দেওয়া তাদের ঘাড় বাঁকা করে তারা উঠাবে কেউ শুনবে কি হচ্ছে আবার কেউবা ঘাড় উঠিয়ে শুনবে যে কি হচ্ছে আস ঘ তুলে দেখা যে কি হচ্ছে তার উটের বাথান ঠিক করছেন হাউস ঠিক করছেন যেখানে উঁটকে খাবার দেওয়া সেটা ঠিক করছেন সেই জায়গাটা ঠিক করছেন করতেছেন ঘুরছেন সেখানে সে শুনতে পারবে প্রথমে শব্দ ঠিক কলা ফাই সাকুয়াকু রসল্লাহিসাম বলেছেন প্রথম সে বেহোস হবে আর মানুষ বেহোস হতে থাকবে রসুল্লাহামতের সঙ্গে কিভাবে মানুষ ধ্বংস হয়ে যাবে তিনি বলেছেন হুমা এমত অবস্থায় দুজন মানুষ তাদের কাপড় বিছিয়ে দিয়েছে বিক্রি করার জন্য দেখার জন্য দেখা ইয়া আনি ওলা ইয়াতু ভাইয়া আনি দুজন আবার কিনতেও পারবে না আবার তারা ভাঁজ করতেও পারবে না কেয়ামত হয়ে যাবে হাতি ফালাইহু দুধ ধোয়াই আনছে তার আহ তার বাহ তার ওটের কিন্তু সেই সেটা আর তার উট বা গোরুর কিন্তু খাওয়ার সুযোগ পাবে না ওলা তাকু মানে ও হুয়াইলি তুই কেয়ামত কায়ম হবে তার হাউজ ওঠের হাউস ঠিক করছে সেটাও আর ঠিক করতে পারবে না সেখানে কেয়ামত হয়ে যাবে তার খাবার মুখের কাছে নেবে ফালাই তয়মুহা সেই খাবার সে আর খেতে পারবে না কেয়ামত এমন দ্রুত কায়েম হয়ে যাবে প্রিয় দর্শক আমরা ইনশাআল্লা কেয়ামতের বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোন পর্বে ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আখান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ